कैकटी प्रश्न कर संक्षेप आलोचना पृथ्वी ना कि सात मोहम्मद सल्लम ना कि सात सत्यता कतुकूनी शेकोलते विषय আমি সরকারি কর্মকর্তা সরকার আমাদের থেকে বাধ্যতামূলক ভাবে বিভিন্ন উদযাপন করেন এক্ষেত্রে করলে সেটার জবাবদিহিতা সেটার অপরাধ সরকারের হবে এটা আমার আপনার কিছু করার নাই এ ব্যাপারে অনেকগুলো হাদিস আছে আল্লাপাক আয়াত নাজির করছেন যে কেউ যদি কারো উপরে জুলুম করে বিবাহের অনুষ্ঠানে কনেকে না দেখিয়ে উপহার গ্রহণ করা যাবে কি বিবাহের অনুষ্ঠানে কনে দেখবে কেন কনে দেখাটাই তো যায় না দেখে না দেখে এই জাতীয় হাদিয়া উপরকম দাওয়াটা ঠিক না কারণ হলো কি আপনি হয়তো চারজন পাঁচজন দশ জনে দিতেছেন তখন অন্যরাও মানে চক্ষু লজ্জায় হলো অনেকে এটা দিতে বাধ্য হয় যে সবাই দিতেছে উনি না দিলে কেমন দেখা যায় একজনের কাছে হয়তো সামর্থ্য নাই কিন্তু সেও দেখতে সবাই দিতেছে তাদের কারণে সে বাধ্য হয়ে দিতে হচ্ছে এই সেখানে না দিয়ে আমার কারণে বাকি পাঁচজনও দিতে বাধ্য হয় এবং এটা একটা রুসুল রেবাজে পরিণত হয়ে যায় না দিলে মনে হয় যে তার কাছে অপরাধী যে একটা বিয়ের অনুষ্ঠানে গেলাম কিচ্ছু দিলাম না সবাই দিতেছে আমার কাছে কেমন অনেকে ছক্ষ লোজার ভয়ে খায় না এটা অনেকে দাওয়াতে খায় না অনেকে দিতে বাধ্য হয় এই ওখানে না দিয়ে আমার যদি হাদিয়া দেওয়ার ইচ্ছা থাকে তাহলে পরবর্তীতে আমি আরেকদিন বেড়াইতে যাব যাই ওই নিয়ে যাব যা নেওয়ার ব্যাংক এনজিও এরকম সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকরি করা বৈধ কি না এবং হবে কি এবাদত কবল করার মালিক আল্লাহ সোবাহ এই জন্য আবাদত কবুল হবে না ডাইরে কথা বলা যাবে না স্পষ্ট বলছেন তৈবাল তৈ आल्लापाक पवित्र आल्लापा पवित्र बक्षणकारी छाड़ा कारो अबाद कबुल करें ना। तब ये महदेसिने के कारण कबल गण्य करना এর জন্য কোনো আহলাদত কবলের শর্ত হিসাবে আল্লাহ করে তাকে বলা যাবে না আপনি কোনো আবাদত করবেন না কারণ আল্লাহ তো কবলে করবে না এজন্য তার এবাদত বন্ধ করে দেওয়া যাবে না এবাদত সে করতে থাকবে কবুল করা না করার মালিক আল্লাহ রবা আলম তবে সে হারাম ইনকামটা ছেড়ে দিতে হবে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 যেমন আপনি একটা বিচার সালিশ করছেন আপনি ন্যায় বিচারটা করছেন ন্যায় বিচার করলে আমি অর্থ না পরকালে কোরআনকে আমার পক্ষে সাফাৎ করবে যে অবশ্যই সাফাৎ করবে কোরআনতালাবাদ করার জন্য অর্থ বুঝে তালাবাদ করার শর্ত না কোরআনতালাবাদ অর্থ না বুঝে তালাবাদ করলেও আল্লাহ পক্ষে দিবেন তবে উত্তম হইল পাক সবাব দিবেন দাড়ি রাখা কি ওয়াজিব নাকি ফরজ, দাড়ি রাখার পর সেটা ছোট করা বা কাটা যাবে কি দাড়ি রাখা ওয়াজিব ফরস দুইটাই ঠিক আছে ফরজ তরক করলেও কবিরা গুনাই হয় আর দাঁড়িয়ে রাখার পর সেটা ছোট করা বা কাটা যাবে কি এটা নিয়ে আহলুল আলেমদের এক তালাফ আছে কারো কারো মতে এক মুির পরে কাটা যাবে আর মানে ছেড়ে দেওয়া না কাটা এজন্য সবচেয়ে উত্তম হলো দাড়ি ছেড়ে দেওয়া এটা না কাটা তবে কোন আহলুল আলম যেহেতু বলছেন এক মুির পরেও কাটা যেতে পারে অনুমোদন আছে এবং কিছু কিছু হাদিস দ্বারা দলিল পেশ করা হয়েছে এই জন্য কোনো ব্যক্তি যদি একমুষ্টা আচ্ছা আমি আবাদত করি কিন্তু আমার স্ত্রী বেপদা হয়ে চলে আমার ছেলেকে দাওয়াত দেওয়ার পর আমার থেকে গা ফেল এইসবের জন্য কি আমাকে জাহান নামে যেতে হবে এই ক্ষেত্রে হলো আপনি দায়ুস মানে তার অর্থ এই নয় যে আপনি নিরাশ হয়ে বসে থাকবেন আপনি স্ত্রীর বেপদা চলে স্ত্রীর পদ্মাশীল বানাবেন চেষ্টা করতে হবে একান্ত না পারলে বিবাহ বিচ্ছেদ করবেন তাও আপনি দায়ুস থাকবেন কেন সে সময় শিখান নেন সাত বছর বয়স থেকে নামাজের নির্দেশ দেন নাই দশ বছর বয়সে না তখন নিজেও পড়েন কি পড়ায় তখন তো আপনিও পড়েন নাই দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে পরে যে সময় বুঝে আসছে বড় হয়ে গেছে এখন ছেলে আর শুনে না তো এই ক্ষেত্রে প্রচেষ্টা চালাইতে হবে যদি কেউ অবৈধভাবে ঘুষ দিয়ে চাকরি গ্রহণ করে এবং উপার্জিত অর্থ থেকে আবাদত করে তাহলে কি তার কোন দিয়ে প্রশ্ন শেষ প্রশ্ন তো সারা দিলে শেষ হবে না जी कबल्ह से घुष दिए चाकी ग्रहण कर पवार क्या दिए निल गुष्ठा तो, गुष शे गुष गुष तो देखा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 কারোর প্রতি জুলুম না কিন্তু কুকুর আমার সামনে দাঁড়ালেছে আমাকে আমার জায়গায় বসতে দিচ্ছে না তখন এই কুকুরকে হাড্ডি দেওয়ার মতো কিছু দিলে ওলামা বলছেন এটা তার জন্য জুলুম হবে না এবং তার চাকরি বৈধ হবে যখন আমার ইমান ছিল না এইসব ক্ষেত্রে করণীয় যেগুলো এগুলো এরকম ওয়াজ মা ফেলে ফটোয়া মাসাইল না নিয়ে এগুলো যেখান থেকে ওলামাইকার কোরআনার ভিত্তিতে ফটোয়া দেন ওই সকল জায়গায় প্রশ্ন করে আপনি ফটো নিয়ে নেবেন কারণ বিষয়গুলো আপনার গোপনীয় বিষয় এইসব বিষয় হ্যাঁ সব ধরনের লোক থাকে এগুলো প্রকাশ তো ঠিক ঠিক প্রশ্ন আপনি জানা করেছেন এটার জন্য তবা করবেন প্রথম কথা হলো জানা করেছেন যেনা অবশ্যই এটা বড় ধরনের গুনহের কাজ করেছেন আপনি বিবাহ করেন নাই আর তখন আপনার ইমাম ছিল না মানে আপনি অমুসলিম ছিলেন কিনা এরকম যদি আপনি ছিলেন তাহলে ইসলাম গ্রহণ করছেন আল্লাহ আপনাকে করে দিবেন বলছে ছিল না এখন যদি অমুসলিমে হন ইসলাম গ্রহণ করছেন আল্লাহ মাফ করে দিবেন ইসলাম গ্রহণ করছেন ওই জানাকারিনী মহিলাকে বিবাহ করার আপনার দরকার কি এখন ইমানদার মেয়ে বিয়ে করবেন ওই জানা তো আর বিয়ে করার দরকার নেই আচ্ছা মধ্য বয়সের মহিলা তার যদি কাশির সময় কাপড় অপবিত্র হইলে পরিষ্কার হবার পরে একটু পরে কি বাঁশি হয় নাকি কাশি কাশি আবার কাপড় নষ্ট হয় আর একটু অসুস্থ থাকে এই অবস্থায় গোসল দেওয়া অনেক কষ্টকর না ছেড়ে দিবে না এই অবস্থা চলাতাদাই করবে না যদি হ্যাঁ অসুস্থতা কয়েকটা রোগ আছে কারো এরকম নাকের থেকে রক্ত বাইরে বারবার কারো ঘন ঘন প্রস্রাব হইতে পারে কিছুক্ষণ পরপর যেগুলো থেকে পবিত্র হওয়া একেবারে কঠিন জিনিস তো এই ক্ষেত্রে মশালা হলেও একবার উজু করবে ওই ওয়াক্তের মধ্যে যত ইবাদত সব করবে আবার যখন আরেকটা ওয়াক্ত আসবে তখন আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন করে উঁচু করবে ওই ওয়াক্যের মধ্যে যতবার প্রস্রাব হোক যতবার মানে তার উজু ভেঙে যাক উজু ভাঙবে না ওই ওয়াক্তটা পুরোটাই তার উঁজু থাকবে এইভাবে প্রতি ওয়াক্তে ওয়াকতে নতুন করে তাকে পরিচ্ছন্ন হবে আর উঁজু করবে এইভাবে তার হয়ে যাবে জি সোহানি হামদিকে আসাদ আপনি দূরে কাজ নবল নামাজ পদ্ধতি সহ দেখাইবেন কিনা। এটা আমাদের ইউটিউবে আছে তাফসিরুল কোরআন ডট কম ডব্লিউ ডবলিউ এটা আমাদের তাপসিরুল আছে ডট কম সেখানে আমি সরাসরি দেখাইছি তারা আপনি ওখান থেকে দেখে নিয়েন কোনো মানুষ যদি মারা যায় মসজিদের মাইক দিয়ে বলা যাবে কি মসজিদের মাইক দিয়ে বলার ব্যাপারে কিছুটা আহলুল আলমদের মতামত আছে তবে বলছেন যদি আখবর ওয়ালিলাম মানে মানুষকে মৃত্যুর খবরটা শুধুমাত্র জানিয়ে দেওয়া খবর দেওয়ার উদ্দেশ্য হয় তাহলে যাই কিন্তু যদি এটার দ্বারা তার বড়ত্ব প্রকাশ করা তারপরে মানে বড় লোক মারা গেছে এজন্য মিনিট পর প্রচার করতে আছে। এলাকা জুড়ে প্রচার করতে আছে। বিশাল আকারে প্রচার প্রসার এটাই ইসলামে জাহিজ নাই এটা হারাম আর যদি একবার বললো এলাকায় যে অমুক মারা গেছে সংবাদটা পৌঁছানো কারণ সংবাদটা পৌঁছানোর অনেক জরুরি দরকার আছে কারণ ওই লোকের সাথে কারো লেনদেন আছে তো পাওনা দাওনা আছে তারপরে ওই লোকের ব্যাপার আছে এতটুকুর জন্য বৈধ বিয়ের আগে প্রেম করা যাবে কি প্রেম তো বিয়ের আগে হয় না বিয়ের আগে হয় জানা অশ্লীলতা হয় বিয়ের পরে প্রেম করতে হয় প্রেম করবে স্ত্রীর সাথে বিয়ের পরে যে ইমাম মাহাদি কিভাবে এবং কখন পৃথিবীতে আসবে এর কোন সঠিক বা নির্ধারিত সময় আছে কে এটা তো আমাদের আমার আগে শাহ মোকার মোহসেন মাদানী হাফল তিনি বলে গেছেন যে ইমাম মাহাদি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 তারা নিশ্চিতভাবে চিনতে পারবে আল্লাহ তাদেরকে চিনার ব্যবস্থা করে দিবেন তারা তখন মাহাদিকে চিনবেন মাহাদীর সাথে যোগ দিবেন সবে করতে পারবেন কিন্তু শর্ত হইলো মাহাদির জন্য প্রস্তুতি নিতে হবে ইমানটাকে সেরেক মুক্ত করতে হবে তাও হিদি ইমান করতে হবে তাও হিদি ইমান নিয়ে বসে থাকবো আমার হায়াতে আসতেও পারে নাও আসতে পারে আসলে আমার সাথে দেখা হবে আর না আসলে তো কোনো অসুবিধা নেই যখন আসে তখন আচ্ছা দাড়িতে মেহেদি দেওয়া যাবে কিনা বাজারে যে মেহেদি পাওয়া যায় তা লাগানো যাবে কিনা দাড়িতে মেহেদি দেওয়া যাবে মেহেদীতে কোনো অসুবিধা নেই বাজারে যেগুলো পাওয়া যায় এগুলোর ক্ষেত্রে ক্ষতিকর পদার্থ না থাকলে মানে বেশি কেমিক্যাল বা ওষুধ জাতীয় না থাকলে যেটা ক্ষতি করে এরকম না থাকলে স্বাভাবিক মেহেদি হলে তো প্রলেপ দেওয়া কল বা এরকম মানে আরেকটা আবরণ পড়ে এগুলো যাইজ নেই এগুলো হলেও যোগুচল কিছুই হবে না যেগুলোতে কোনো আলাদা প্রলেপ পড়ে না এমনি শুধু কালার হয় এগুলো ব্যবহার করা যায়